চতুর্িংশ ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গোপী প্রেম গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন মহাশয় একাঙ্গী প্রেম কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ বলিলেন একাঙ্গী কি না ভালোবাসা দিক থেকে যেমন জল হাঁসকে চাচ্ছে না কিন্তু হাঁস জলকে ভালোবাসে আবার আছে সাধারণ সমঞ্জস্য সমর্থা সাধারণী প্রেম নিজের সুখ চায় তুমি সুখী হও আর না হও যেমন চন্দ্রাবলির ভাব আবার সমঞ্জস্য আমারও সুখ হোক তোমারও হোক এ খুব ভালো অবস্থা সকলের উচ্চ অবস্থা সমর্থা যেমন শ্রীমতির, কৃষ্ণ সুখে সুখী তুমি সুখে থাকো আমার যাই হোক গোপীদের এইভাব বড় উচ্চ ভাব গোপীরা কে জানো রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে ষষ্ঠী সহস্র ঋষি বসেছিলেন তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন স্বস্নেহে তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন কোন কোনো পুরাণে আছে তারাই গোপী একজন ভক্ত বলিলেন মহাশয় অন্তরঙ্গ কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ বলিলেন কীরকম জানো যেমন নাট মন্দিরের ভিতরের থাম বাইরের থাম যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বলিলেন কিন্তু জ্ঞানী রূপও চায় না অবতারও চায় না রামচন্দ্র বনে যেতে যেতে কতগুলি ঋষিদের দেখতে পেলেন তারা রামকে খুব আদর করে আশ্রমে বসালেন সেই ঋষিরা বললেন রাম তোমাকে আজ আমরা দেখলুম আমাদের সকল সফল হলো। কিন্তু আমরা তোমাকে জানি দশরথের বেটা ভরদ্বাজাদি তোমাকে অবতার বলে আমরা কিন্তু তা বলি না আমরা সেই অখণ্ড সচ্ছিদানন্দের চিন্তা করি রাম প্রসন্ন হয়ে হাসতে লাগলেন উহ আমার কি অবস্থা গেছে মন অখণ্ডে লয় হয়ে যেত এমন কত দিন সব ভক্তি ভক্ত ত্যাগ করলুম জড় হলুম দেখলুম মাথাটা নিরাকার প্রাণ যায় যায় রামলালের খুঁড়িকে ডাকবো মনে করলুম ঘরে ছবিটবি যা ছিল সব সরিয়ে ফেলতে বললুম আবার হুশ যখন আসে তখন মন নেমে আসবার সময় প্রাণ আটুপাটু করতে থাকে শেষে ভাবতে লাগলুম তবে কি নিয়ে থাকব তখন ভক্তি ভক্তের উপর মন এলো তখন লোকদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলুম যে এই আমার কি হলো? ভোলানাথ বললে ভারতে আছে সমাধিস্থ লোক যখন সমাধি থেকে ফিরবে তখন কি নিয়ে থাকবে কাজী ভক্তি ভক্ত চাই তা না হলে মন দাঁড়ায় কোথা